মাদার হলে অনেক দিন আগে একটা গ্রামে এক বিধবা থাকত তার দুই মেয়ে বড় মেয়ের নাম ছিল স্টেলা স্টেলা যেমন দয়ালু তেমনি পরিশ্রমী আর ছোট মেয়ে বেলা ছিল উদ্ধত আর অলস কিন্তু মহিলা তার ছোট মেয়েকে বেশি ভালোবাসত কারণ সে তার নিজের মেয়ে বড় মেয়েটি ছিল তার সৎ মেয়ে তাই সে স্টেলাকে সারাদিন কাজের লোকের মতো খাটাত রোজ তার সৎ তাকে গ্রামের ইদারার পাশে টাকুতে সুতো পেঁচাতে পাঠাতো আর স্টেলা ততক্ষণ সেটা ঘুরিয়ে যেত যতক্ষণ আঙুল কেটে রক্ত বেরোতো ইদারার পাশে একটা তোতা পাখি জড়াতে তার সঙ্গে কথা বলত একদিন সুতো পেঁচানোর সময় তার আঙুল কেটে রক্ত বেরোল আর সেটা টাকুতে লেগে গেল। সে কুয়োর উপর সেটা রেখে কুয়ো থেকে জল তুলতে যেতেই টাকুটা জলে পড়ে গেল না টাকুটা হাত ফসকে কোতে পড়ে গেল এবার আমি কি করব মা জানতে পারলে ভীষণ রেগে যাবে স্টেলা অনেক চেষ্টা করলো শুনি আমি এখন আমি কোথায় পাবো আর একটা টাকু যাও কুয়া থেকে উঠিয়ে না নিয়ে তুমি আজ বাড়িতে ফিরবে না বুঝেছো মাথায় ঢুকলো কাঁদতে কাঁদতে কুয়োর কাছে ফিরে গেল কুয়ো থেকে টাকু বের করার সব চেষ্টা সে করেছে তাই সে জানে না যে আর সে কি করতে পারে স্টেলা নিজেই দিল যখন সে দেখে ঘাসের শুয়ে আছে সূর্যের ঝলমলে আলো চারিদিকে ফুলের বাহার আমি কোথায় কি সুন্দর এই জায়গাটা মিষ্টি সুগন্ধ কিছুটা এগিয়ে যেতেই স্টেলা একটা বেকারি দেখতে পেল সেখানে পাউরুটি তৈরি হচ্ছে পাউরুটিরা কথা বলে উঠল ঠিক যেন সে এক জাদু নগরীতে এসে পড়েছে আমাদের বের বের করো নয় তো সবাই পুড়ে যাবো সেই কখন থেকে আমাদের বানানো হচ্ছে কেউ আমাদের বের করো স্টেলা পাউরুটিদের কথা শুনতে পেয়ে তাদের বের করে আনল ধন্যবাদ স্টেলা আরেকটু এগিয়ে গিয়ে দেখল একটা আপেল গাছ সেই গাছটাও কথা বলে আমার সব আপেল আপেল পেকে দয়া করে কেউ আমার আর খাও নয়তো সব কটা পচে যাবে স্টেলা গাছের কথা শুনতে পেল আর তার খুব কষ্ট হল যেই সে গাছটা ধরে ঝাঁকাতে শুরু করলো বৃষ্টির মতো গাছ থেকে আপেল ধরে পড়তে লাগলো ঝাঁকাতে লাগলো যতক্ষণ না সব আপেল ঝরে পড়ল তারপর সে সব আপেল একপাশে পাশে জড়ো করে রেখে চলে গেল সে আরো এগিয়ে গেল আর দেখলো একটা কুড়ে ঘর আর সেখানে একজন বৃদ্ধা বৃদ্ধার এমন বিভৎস দাঁত যে খুব ভয় পেয়ে গেল যেই সেখান থেকে পালাতে যাবে বলে ঘুরল অমনি বৃদ্ধা তাকে ডেকে উঠলো আমাকে দেখে ভয় পেও না বাচ্চা আমার বাড়ির দেখাশোনা করলে তুমি তুমি আমার বিছানা পাতবে তখন সেটা পালক দিয়ে থেকে দেবে ঠিক যেমন বরফে মাটি ঢাকা থাকে বরফ পড়ার পর আর হ্যাঁ সবাই আমাকে এই নামে ডাকে মদর হলে মাদার হলে এত মিষ্টি করে বলল যে স্টেলা তার সঙ্গে থাকতে রাজি হয়ে গেল স্টেলা খুব ভালোভাবে তার বাড়ির দেখাশোনা করত আর রোজ মাদার হলের বিছানা সেইভাবে করে দিত যেভাবে মাদার হলে বলেছিল মাদার হলেও স্টেলাকে খুব ভালোবাসত আর তাকে সুস্বাদু সব খাবার খেতে দিত স্টেলা বেশ কিছুদিন থাকার পর বাড়ির জন্য তার মন যেন কেমন করতে লাগল মাদার হলে আমাকে কত স্নেহ করে আমার কত খেয়াল রাখে কিন্তু মাদার হলে আমি বাড়ি ফিরে যেতে চাই এখানে আমি আর থাকতে পারবো না খুব ভালো লাগছে যে তুমি বাড়ি ফিরে যেতে চাও তুমি খুব মন দিয়ে কাজ করেছ আমি তোমার উপর খুব খুশি হয়েছি আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। হ্যাঁ মাদার হলে স্টেলার হাতটা ধরে সোনার এক বিরাট দরজার সামনে নিয়ে গেল দরজাটা খুলে গেল যেই স্টেলা দরজাটা পেরোলো অমনি তার উপর সোনার বৃষ্টি হতে লাগলো তার পা থেকে মাথা অব্দি সোনায় একেবারে ঢেকে গেল অবাক হয়ে ভাবতে লাগল যে এসব কি স্বপ্ন না সত্যি সে জীবনে কখনো কারো কাছ থেকে এত ভালোবাসা পায়নি আনন্দে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো তারপর দরজা বন্ধ হয়ে গেল আর স্টেলা দেখল যে তার সৎ মায়ের বাড়ির পাশে সেই কুঁয়োর ধারে দাঁড়িয়ে আছে তাকে দেখেই তোতা পাখিটা উড়ে এসে স্টেলার আর তাকে বলল। তোমার মতো ও তোতা পাখিটা বারবার এই কথা বলতে লাগলো যখন স্টেলা বাড়িতে ঢুকল তার শতমা আর বেলা তাকে দেখে চমকে উঠলো কারণ তার মাথা থেকে পায়ের পাতা অব্দি সোনায় মোড়া তারা খুশি হয়ে তাকে ভেতরে আসতে বলল। বললি আমার কত চিন্তা হচ্ছিল আরে এইসব তুমি কোথায় পেলে বলো কি হল স্টেলা তাদের কিছু খুলে বলল তার গল্প শুনে তার সৎ মায়ের চোখ লোভে চকচক করে উঠল ধারে সুতো পাকাতে পাঠালো বেলা কাঁটা দিয়ে নিজের আঙুল ফুটো করলো যাতে রক্ত বেরোয় সে টাকুতে রক্ত লাগিয়ে সেটা কুয়োতে ছুড়ে ফেলে দিল আর তারপর নিজে কুয়োতে ঝাঁপ দিল মতো খুলে পাগল হয়েছে নাকি তোমরা তোমাদের জন্য আমি আমার হাত নোংরা করবো এই কথা বলে এগিযে তারপর সেই আপেল গাছটার কাছে পৌঁছলো আমার সব আপেল তখন গাছের সঙ্গেও সে দূর ব্যবহার করে এগিয়ে গেল শেষ পর্যন্ত সে মাদার হলের বাড়িতে পৌঁছলো সেলার কাছে তার বিভৎস দাঁতের কথা শুনেছিল তাই ভয় না পেয়ে সে নিজেই মাদার হলের কাছে কাজ চাইল আমি শুনেছি একজন কাজের লোকের দরকার আপনি দয়া করে আমায় রাখুন। মাদার হলে তাকে সব কাজ বুঝিয়ে দিল আর বলল যে কিভাবে রোজ তার বিছানা পালক দিয়ে ঢেকে দিতে হবে প্রথম দিন বেলা মাদার হলের কথা মতো কাজ করলো কিন্তু পরদিন ফাঁকি দিতে শুরু করলো তারপর দিন তো কিছুই করল না এরপর সে তো সারাদিন ধরে শুধু ঘুমিয়েই কাটাত এমনকি মাদার হলের বিছানায় সে পালকও বিছিয়ে রাখত না বিছানায় পালক না দেখে মাদার হলে খুব রেগে গেল সে বেলার কাছে গিয়ে বলল শোনো তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত বেলা শুনে খুব খুশি হয়ে গেল ভাবল যে এবার সে শোনা পাবে মাদার হলে তাকে সোনার দরজার সামনে নিয়ে সোনার বদলে দরজা বন্ধ হয়ে গেল আর সে বাড়ি ফিরে এলো তোতা পাখি তাকে দেখতে পেল আর কুয়োর উপর বসে সে ডাকতে লাগলো তাই বলা হয় নকল করতে হলেও বুদ্ধির প্রয়োজন স্টেলার মতো বেলা মাদের হলের কুঁড়ে ঘরে পৌঁছলেও সে অলস আর কাজে ফাঁকি দেওয়ার স্বভাবের জন্য সোনার বদলে পুরস্কার হিসেবে আবর্জনা নিয়ে বাড়ি তাই এই গল্প থেকে আমরা শিখলাম যেকোনো কাজ সততার সঙ্গে মন দিয়ে করতে হয়